بسم الله الرحمن الرحيم بارنكور ناماي او اشينداالو الله النامي شروع ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> বসমিম আলহামদুলিলাম সাম সৈদুলসীনা মহমি আজমাই ফত রসুল ফরুচ মুসলাম রসুল আদির বিবাহ পর্ব গোল মারাম থেকে চলে আসছে আর অল্প কিছু হাদিস বাকি আছে সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব তিনি বলছেন নিঃসন্দেহে শর্ত সমূহের মধ্যে সবচেয়ে বেশি যেই শর্ত পুরা করা অধিক হক রাখে শর্ত সমহের। सबची पूरा करक राखे अधिकारख शर्त पूरा करा उचित आवश्यक अनेक शर्त रही मध्य सब चुनाव गुरुत्वपूर्ण शर्त हम लाल बेहल फुरूजा ओ शर्त शर्तमे तुम्हरा लज्जाइस्तान के हालाल मन कर বা লজ্জা স্থানকে হালাল করে থাকে থাকি হালাল মনে তো কিসের মাধ্যমে লজ্জা স্থান হালাল হয় পুরুষের অথবা নারীর বিবাহের মাধ্যমে সহজ কথা বুঝেন না আপনার জন্য আপনার বিবি কিসের মাধ্যমে জায়জ হয়েছে বিবাহের মাধ্যমে আর আপনি আপনার স্ত্রীর জন্য কিভাবে জায়জ হয়েছেন যে আপনার সাথে নির্জনে থাকছে আপনার ঘরে থাকছে আপনি তো অপর মানুষ ছিলেন कबुलर आगे तबन तो, तो शर्त जो गर्त होतेणिज्य लेंदेन विदेश देश समस्त शर्त मध्य सब चीज जर्त गुरुत्वपूर्ण पूरा कर क्षेत्र मद्ध में काजिर मद्ध में लज्जा स्थान हालह वि शर् पूरा अक राखे हदीस बखारीसलिम शर् बोलते वैध शर्त उद्देश्य कर ना जाने ना जा शर्त पुरुषा लगा लगाते स्त्री शर्त के स्त्रीय शर्त लगाते शर्त लगातार मे अथवा महिला बसब कारो माध्यम दिए हक अथवा सरसिमी विवाह बसबर आज शर्तगुली कम पक्ष जायेज होते না যদি শর্ত হয় তাহলে সেই শর্তের কোনো মূল্য নেই স্ত্রী আছে একটা উদাহরণ দিয়ে বাকি উদাহরণ আসবে ভাস্যকর কিছু আছে ও বিয়ে করতে প্রস্তুত ও মহিলা বা ওই মেয়ের বাবা বিয়ে দিতে প্রস্তুত কিন্তু বলছে একটা শর্ত আছে কি শর্ত যে আগেরটাকে তালাক দিতে হবে তোরা করা যাবে না কোন মূল্য নেই শর্তের করা। কিন্তু যদি লাগাই যে ঠিক আছে বিয়ে দেব আমার মেয়ে আছে আমি সত্যি আমি থাকব বা বিয়ে করব কিন্তু শর্ত হচ্ছে যে একই বাড়িতে রাখা চলবে না আলাদা আমাকে বাড়িয়ে দিতে হবে আপনি একই বাড়িতে একই উঠানে রাখবেন না এটা মানব না আমাকে আলাদা বাড়িয়ে দিতে হবে যাইজ না জায়েজ। নাই যাইজ কারণ সে কলহ থেকে বাঁচতে চাই হ্যাঁ হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে চাই ঝগড়া থেকে বাঁচতে চাই তারপর অধিকার আছে তার আলাদা বাড়ি চাই শর্ত আশা করি এখন এই থেকে হাদিসটাকে না নাজায় শর্ত আছে আর যাই শর্ত আছে ছাড়া মুস্তাব শর্ত আছে অনেক শর্ত আছে মুস্তাব ভালো শর্ত নাকি শর্ত অনেক শর্ত অজীব শর্ত মহিলা পর্দা করতে না আপনি শর্ত লাগাচ্ছেন বিয়ে করবে এই শর্তে যে তুমি আজকে থেকে বোরখা পরবে চেহারা ঢাকা বোরখা পড়বে তো চেহারা ডাকতো না অনেক মহিলা চেহারা না বাকিটা পর্দা করে শর্ত হচ্ছে চেহারা তাহলে বিয়ে করবো হ্যাঁ কি যাই শর্ত শুধু যাদের কাছে চেহারা যাদের কাছে পুরা করতে হবে এটা শর্ত করুক আর নাই করুক স্বামীর অধিকার আছে শর্ত যদি নাও করে আর স্বামীর বাড়ি এসে বলে তোমাকে চেহারা ডাকতে হবে স্বামীর হুকুম মানতে হবে এ কথা বলার অধিকার নাই যে না এরকম তো শর্ত ছিল না তুমি যখন তখন তোমাকে বলো এই শর্তগুলি স্বামী স্ত্রীর মাঝে পুরা করা শর্ত লাগিয়ে নিলে শর্ত পুরা করা ফরোজ একটা হতো বৈধ শর্ত ছিল কিন্তু যখন শর্ত লাগিয়ে নিয়েছে তখন শর্ত করা ফরজ মোহরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত মোহর যদি শর্ত লাগিয়ে নেই স্বামী আমি বিয়ে করব। কিন্তু নগদ মোহর দেবো আর আমি বেশি না। বিশ হাজার টাকার পরে দেখছি কাম তো খারাপ করলাম অল্পতে রাজি হয়ে গেছি না না না এটা হবে না বিয়ের পরে বলছে না না না এক লাখ নেব চলবে না চলবে না এটা তো আপনারা খুব খুশি কারণ আপনাদের এটা বেনিফিট বিশ হাজার টাকা স্ত্রী পেয়ে যাচ্ছেন এর বল টোটা বলি মেয়ের পক্ষ শর্ত লাগিয়েছে পাঁচ লাখ টাকা মোহর আর এই ক্ষেত্রে অধিকাংশ কত যে আমার কাছে প্রশ্ন আসে আমার কাছে পাঁচ লাখ টাকা জবরদস্তি কাবিন নামা লিখিয়ে নিয়েছে আমি তো দিতে পারবো না কিন্তু তখন তো ওরা বিয়ে দিয়েছিল না সেই জন্য আমি সাইন করে দিয়েছি আমার দেওয়া ফরজ হ্যাঁ ফরজ ভালো করে শুনে রাখেন আল মুসলিম আল এটা হচ্ছে শর্ত ওরা শর্ত লাগিয়েছে আমি মেয়ে দিলাম বা মেয়ে বল আমি বিয়ে করলাম কত লাখ টাকাই পাঁচ লাখ টাকা মহরে সেটা বাকি হোক আর নগদ হোক নগদের শর্ত লাগালে নগদ দিতে হবে আর যদি ধারে রাজি হয়ে থাকে ফোকাহাদার কাছে যায় যদিও সেটা সন্ন্যত নয় তো ধারেও আপনাকে দুনিয়ায় আদায় করতে হবে না হলে হবে। কেমত রাখেন এটাও ঋণ করজ যেমন আমাদের পরস্পরের ঋণ হয়ে থাকে এটাকে এত হালকা মনে করবেন না যে বাসর রাতে তো ওর কাছে মাপেই যাব তো এমন শর্তগুলি পুরা করা ফরজ যেই শর্তগুলি আল্লাহর কিতাবের খেলাফ নয় এবং রসুল্লা সাল্লামের আদর্শের খিলাফ নাই ফাইন খালাফাত বলেছিলেন বারিরার ক্ষেত্রে মালিক ছিল একজন আর বাড়ির এক মহিলা দাসী ছিল আয় সারা আল্লাহনা খরিদ করতে চাইলেন तो खरीद करा ले समझे दो दो तार आपन जन आत्मस्वजन जरा वारे तार नहीं हक ता पा आजादी स्न करतर विधान एर विपरीत आगे मालिक বললো যে কেউ কিনে নিতে পারে বাড়ি রাখে আমি বিক্রি করে দিব কিন্তু ওয়ালাটা আমার থাকবে যে কিনবে কিনবে কিন্তু বাড়িরা যখন মারা যাবে ও আত্মীয় স্বজন নাই ধন সম্পদ যা কিছু থাকবে সেটা আমার ওয়ালার হক আমার তখন নবী করিম সাল্লা সাল্লামের কাছে মা এসা জিজ্ঞেস করেছেন এই মেয়েটিকে আমি কিনতে চাইছি কিন্তু ওর মালিক তো বাবা লিখনি ও তো শর্ত লাগাচ্ছে যে না এই ওয়ালার হক ওর থাকবে তখন নবী সাল্লা বলেন তুমি ইস্তারি হক खरीद करोधी आल्लाधान शर्त सलम खुदबाई बक्तव्य उठल माहिंग से यश तेरे एम एम शर्त लागे आल्लाधान नहीं মানে আল্লাহ পাক অনুমতি দেননি আল্লাহ আমি একশোটা শর্ত লাগিয়েছি এত লোকের সামনে সৈস্বাক্ষর হয়েছে কোন মূল্য নেই শর্তের যদি ইসলাম বিরোধী শর্ত হয়ে থাকে তাহলে এম সাফি রহমতুল বলছেন অধিকাংশ অলামারা এই শর্ত সম্পর্কে বলেছেন যে এমন শর্ত হইতে হবে যেটা বিবাহের দাবির পরিপন্থী না হয় কি যেন করে ভাই তো গোনা থেকে বাঁচার জন্য তাই না দুইজনে গোনা থেকে বাঁচবে বিবাহ করে নিয়ে আসলে বাড়ির কাজগুলি কে সামলাবে মহিলা সামলাবে আর বাইরের ভরণ পোষণের মালিক হ্যাঁ কার দায়িত্বে যে ওর মেয়ে হয়তো সস্তা হয়ে গেছে ঠিক আছে বিয়ে করবো আমি মাঝে মাঝে একটু টিপ দেবো কিন্তু আমি খরচ খরচা দেবো চলবে হ্যাঁ তোমার তোমার খরচ খরচ অথবা মহিলা সেগুলির অন্তর্ভুক্ত যেন হয় ইসরাত বিল মারুফ যেমন সদ্ ব্যবহার করা ওয়াল ইনফাক আল মহিলা বলে তারপরে খরচ করবে তাকে ভরণ পোষণ দেবে स्वम पर करना कत बार दिन बलो कत बार डुकलो हाँ स्वामी पर ना ना चलो ना तुम्हारे तुम जो स्वामी घर बिना अनुमति देव बाड़ी, बाड़ी बेबा আর দিনের পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা সারা রাত হ্যাঁ শপিং এ পার করে দিয়েছে দোকান পাটে যাই যদি স্বামীর অনুমতি না থাকে যেগুলি বিবাহের দাবির খেলাফ শর্তা যদি এরকম শর্ত লাগায়। যে ঠিক আছে বিবাহ বসলাম আর তোমার সতীন আছে সতীনও থাক কিন্তু শুধু আমার কাছে থাকতে হবে হ্যাঁ পালা নির্ধারণ করা যাবে না যে একদিন আমার বাড়ি আর একদিন আর একজন বাড়ি ওইটা চলবে না এইরকম শর্ত পুরা করা অজীবন লাগবান যেগুলো শরীয়তসম্মত সহিদ্ধ শর্ত সেগুলির অন্তর্ভুক্ত আইঙ্গে কাহাসাইয়ান ওয়াইয়ান এত টাকা মোহর হবে শর্ত ছেলের পক্ষ থেকে অথবা আও আল্লাহ ইউকরে জাহামিম বালা দিয়া আর একটা মাসলা যদি মহিলা শর্ত লাগায় বা মহিলার অভিভাবক শর্ত লাগায় যে আমি বিয়ে দেব কিন্তু মেয়ে না শর্ত লাগাবার অধিকার আছে পশ্চিমা দেশে যেসব লোকেরা থাকে বিয়ে করে আর হয়তো ওখানে নিয়ে যেতে বা মেয়ের বাবা হয়তো ভাবছে আর এরকম মশলা আমার কাছে এসছে স্বামী নিয়ে যেতে চাই ইটালি নিয়ে যেতে চাই মহিলা বলছে দিন দার মাসাল আল্লাহ দিনের কথা শুনে আমাদের বলছে যে আমি দেশে যাব না সে রাখুক আর নাই রাখুক কিন্তু আমি যাবো না ঐসব দেশে তো এইরকম শর্ত লাগাবার অধিকার রয়েছে শর্ত যদি প্রথম খানে লাগিয়ে থাকে তাহলে তখন স্বামীর কথা চলবে যদি না মানে শর্ত যদি খানে যে দেখো তার জন্য বাংলাদেশে থাকাও আর যেখানে তার ইমান আমলের নিরাপদ থাকে সেখানে থাকাও যাইজ যদি পশ্চিমা দেশে ইমান আমলনে নিরাপদও থাকে নিরাপদ তো নেই বললাম কিন্তু যদি নিরাপদও থাকে তারপরও এইখানে শর্ত লাগা দুটোর মধ্যে কোনটাকে প্রধানভাবে শর্ত লাগাবার অধিকার রয়েছে যে আমি আমার দেশ ছেড়ে যাব না বা আমার বাড়ি ছেড়ে যাব না তোমাকে এই দেশে থাকতে হবে অথবা আমি থাকবো এখানে তুমি যেখানে যাও বলছেন তার দেশ থেকে অন্য কথা নিয়ে যাবে না এই শর্ত লাগাই তো জায়েজ একটা তালাকের ঘটনা ঘটেছে বাংলাদেশের বাপের একটা মেয়ে মোদিনা পড়া ছেলে একটা বিয়ে করেছিল বিয়ে করে ফ্যামিলি নিয়ে আসবে ফ্যামিলি নিয়ে আসবে সৌদি আরব ওই একটি মেয়ে এত বেশি ভালোবাসে বাপ মা আদরের মেয়েটিও বাপ মায়ের ওই এত মানে না ও বাড়ি থেকেও যাবে না সে সে ওকে পাঠাইল লই না তালাক করি নিল ওয়ানলাফারে কাবাইনা হবাইনা আবাবাই হ্যাহার এরকম শর্ত যদি লাগাই মেয়ে বা মেয়ে পক্ষ যে তার মাঝে আর তার মাতা পিতার মাঝে পৃথক করতে পারবেন আমার বাপ মা আছে সৌদি আরব এখানেই থাকবো আপনি যদি বলেন যে বিয়ে করলাম আজকে আজকে বিয়ে করে নিলেন যে ঠিক আছে এখানেই থাকবার আর কালকে বোঝা চল দেশে নিয়ে যাবো শর্ত যদি লাগিয়ে নাই তাহলে এই শর্ত পুরা করা ফরজ স্বামীর জন্য শর্ত না লাগাই তখন আপনার অধিকার আছে মালিক হিসাবে হুকুম করে যে চলো আমার এখানে পোষাইল না আমিও যাবো তুমিও চলো কিন্তু যদি শর্ত শুরুতে লাগিয়ে নিয়ে থাকে যে আমাকে এখান থেকে বের করতে পারবেন না অথবা আমি আমার বাপ মায়ের বাড়িতেই থাকবো হ্যাঁ তাহলে এই অধিকার আছে তাতে আপনি সই করে দিয়েছেন বা আপনি মৌখিক ওয়াদা করে দিয়েছেন যে ঠিক আছে অনেকে ঘর জামাই ঘর জামাই করেন তো না ঘর জামাই না ঘর জামাইটাকে অনেকে খারাপ মনে করে শরীয়তে অত খারাপ নয় যত সামাজিকভাবে খারাপ সামাজিকভাবে যত খারাপ এটা শরীয়তের দৃষ্টিতে খারাপ নাই কারো যদি আহ হয়তো ছেলে সন্তান নেই একটা জামাইকে রাখতে চাই সংসারে যাতে করে হাট বাজার করে দেখা দেখাশোনা করে এমন কোন দোষের কথা নাই কিন্তু বাঙালি সমাজে যেন একটা কাপুরুষ আর খুব পুরুষ নিজের বাড়িতে আর বছর বছর বছর বিবিক গালফে থাকে বা ইউরোপে থাকে যাই না এটা বীরপুরুষ হয়ে গেছে নাকি কোন বীরপুরুষ হলেন যে আপনি এইভাবে দু তিন বছরের জন্য ওকে একবারে বন্দি করে আপনার বাড়িতে খেতেছেন না তোর বাপের বাড়ি যেতে পারবি না তুই যদি যাই তাহলে তোকে তালাট সব কোথায় পেলেন একজন যদি মহিলা শর্ত লাগায় না আমার ছেলে মেয়ে আমার সাথে থাকবে কখনো যদি তানলাগো দিয়ে দেন শর্ত লাগে কখনো যদি তাল্লাগো দিয়ে দেন তাহলে ছেলেমেয়ে কেড়ে নিতে পারবেন না শর্ত লাগিয়ে দিয়েছে আগে তাহলে শর্ত পুরা করতে হবে ছেলেমেয়ের নেওয়ার অধিকার নেই বাপের অধিকার আছে ছেলেমেয়ে নিয়ে যাওয়ার কিন্তু এখানে অধিকার নেই আমি ঠিক আছে তোমার সাথে থাকবো বা তোমাকে বিয়ে করব কিন্তু তালাক দিতে হবে তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে বোখারি মুসলিমের এই বিষয়টিকে শক্তভাবে নিষেধ করা হয়েছে আবহাওয়া রোজি আল্লাহ বর্ণিত বলছেন কামনা করে বা তালাক চাই যে তাকে তালাক দিয়ে দাও এটা যদি চাই রসুরাম এটা নিষেধ করেছেন উদ্দেশ্য কি এই তালাক চাওয়ার লে তাক মাফি এহা ও মহিলার যে পাত্রে আছে সেই পাত্রকে উল্টে দিতে চায়। পাত্রকে উল্টে দেওয়া মানে যদি পাত্র খোলা থাকে উল্টে দেন তাহলে পাত্রে যা আছে পড়ে যাবে ঠিক না তো এর মানে কি যে তুমি ওকে তালাক দিয়ে দাও আর ও তোমার স্ত্রী হিসাবে ছিল তার হকটা নষ্ট করে তাকে স্বামীহীন করে দিলাম আর আমি তার স্ত্রী হয়ে গেলাম তার জায়গা দখল করে নিলাম হ্যাঁ তার পাত্রটা উল্টে নয়। এটি আর এর বিপরীত এইরকম শর্ত লাগানো নয় হালাল নাই ওয়ালাউ আর যদি এইরকম কোনো মহিলা শর্ত লাগায় যে আমি বিয়ে করব বা বিয়ের সময় জানাইনি অনেকে তো ধোকা অনেক পুরুষ धोखा बस स्त्री तक धोखा दे मेल प्रकाश पेल अथवा स्त्री मे आठोर शासि আমি নবীর দলের লোক না আপনি আপনি ধোকা বাজ প্রতারক মান না। ডাল চালের ক্ষেত্রে যদি একটু ধোকা দেয় হ্যাঁ একটু ভিজে ভিজিয়ে যদি একটু ভারী করি একটু যদি আপনার শাকসবজি বিক্রি করতে গিয়ে পচা সড়াটা নিচে পচা আর যদি ভালোটা একটু ওপরে রাখি এই ক্ষেত্রে যদি নবী কারিম শাসে বলে মান গাছ সানা ফালাইসাম না যারা আমাদেরকে ধোকা দেয় মানে মুসলিম দেখো দেয় তারা আমাদের দলের লোক তারা আমাদের আমার সামিল না ওম্মতের লোক যেমন হওয়া উচিত তেমন না ওম্মথেকে পুরোপুরি বেরিয়ে এই হাদিসের অর্থ কাফের নয় কিন্তু অবশ্যই ফাঁসে গুনাগার ধোকাবাজ এবং ধোকা দেওয়া কাবিরা গুনা ধোকা দেওয়া কাবিরা গুনা সোনা নাই তাহলে এইরকম যদি শর্ত না কেউ যে তালাকিতে হবে ফলাহলে এই শর্ত হচ্ছে ফালতু শর্ত এই শর্ত পুরা করা চলবে না করল্লাফি কিতাব এমন খত রাহমতুল্লাহ আলাই তার আবু দাওয়া রয়েছে মা আলিম সংক্ষেপে ভাষ্য সারা রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথম হাদিসের আবু সারা তিনি লিখেছেন তিনি বলছেন আশরু তো আনুয়া। বিবাহের ক্ষেত্রে কয়েক রকমের শর্ত রয়েছে বা ফাউবেচু কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা ফরোজ ওয়াহার আল্লাহি মিন এমসা কিনবে মারুফিন বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত আছে পুরা করা ফরজ কোন শর্ত পুরা করা ফরজ যে শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার অসুখা করেছেন আল্লাহ কি বলেছেন যে স্ত্রী রাখলেও কেমন ভাবে রাখবে আর তালা কুমারে ফাইম যদি রাখতে হয় তো সদ ব্যবহারের সাথে রাখবে রাখবে ও আর গাল দেবে মানসিক কষ্ট দেবে আর যখন তখন তাকে কষ্ট দিবে যে শারীরিক মানসিক ইত্যাদি না না না ভালো আচরণের সাথে রাখলে কি অনেকে জিজ্ঞেস করেন যে আমার স্ত্রী চরিত্র খারাপ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 তাহলে প্রথম শর্ত হচ্ছে তবাও করেছে যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছে না এরকম যেন না হয় তুলো তবা করার পরে তারপরে যদি রাখতে চান তো শর্ত কি এমস এখন বেমার রাখলে ভালো আচরণ সেটা রাখতে রাখলেন কিন্তু সকাল বিকেল তোর চরিত্র খারাপ তুই এই সেই খারাপ খারাপ মেলা সকাল বিকাল দিতেই রাখছেন। ছেলে মেয়ের স্বার্থে রেখেছি না তোর মতো চরিত্র হিনকে রাখি হয়তো লাঠির মার দেন না কিন্তু কথার মার এমন দিচ্ছেন যে ওর জন্য আপনার বাড়িটা হয়ে গেছে রাখা রাখা নয়। নয়। আর না হইলে হারাম আপনার জন্য আল্লাহ বলছেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো কোরআনের এই হায় আমল কয়টা লোক করেন আল্লাহ শুধু তাই না এই যে ভালোভাবে ছাড়ার কথা নয় অন্য জায়গায় বলে অমাত্রেও হন না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 আপনার স্ত্রী বিয়ে করার সময় আপনি বিয়ে করছেন শর্ত লাগাচ্ছে যে আমি বেচা থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবেনা তাই যদি এরকম শর্ত লাগায় চলবে না চলবে না হ্যাঁ চলবে শর্ত সৌদি আরবে এর ওপর আমল আছে সৌদি আরব আমল আছে আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি আ যে আপনার আদালতে যে বিয়েগুলি আদালতে বিয়ে হয় বিদেশিদের তো বিয়েগুলিতে গিয়েছি যখন লেখা পড়া হয় তখন জিজ্ঞেস করে যে কোনো শর্ত লাগাতে চান মেয়ে পক্ষকে বলে কোন শর্ত লাগাতে চান ছেলে পক্ষে বলে কোন শর্ত লাগাতে চান যদি বলে না কোনো শর্ত নাই তা বিনা শর্ত না হলে লিখবে শর্ত শর্ত কি যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয় ধরেন একটা শর্ত এরকম আমাকে যেন সৌদি আরবে রাখা হয় অন্য কোনো দেশে না নিয়ে যাওয়া হয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাকে তার আর আছে যেন এক বাড়িতে আমাকে আলাদা বাড়ি দেওয়া হয় আমাকে আমার বাড়ি থেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে না আমি আমার বাড়িতে থাকবো তোমাকে এখানে এসে থাকতে হবে ঘর জামাই হয়ে থাকতে যদি শর্ত লাগাই তো জি যদি এখতালাফ রয়েছে সব অমায়াসুল আকে দুলেন এগো আর এছাড়াও মহরান অন্যান্য সব শর্ত যে যদি ছেলে পক্ষ লাগায় এই ধরনের শর্তগুলি এরপরে যে হাদিসটি আসছে সেটা হচ্ছে মোতার বিবাহ আর মোতার বিবাহের আলোচনা চললে লম্বা অন্তত আধা ঘন্টা লাগবে সেটাতে ঢুকবো না তার আগে এই বিষয়ের সাথে সম্পর্কিত শর্তের সাথে বা স্বামী স্ত্রীর অপরের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে একটি হাদিস শোনাবো নবী করিম সাল্লাহ বিদায় হজে যে খুদ্ আর আফআ তার একটা অংশ নবীলাম উপদেশে ইসাহ তোমরা নারী জাতির ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে ওয় করিও ফাইনাকুম আখাজ নবী আমানাতিল্লাহ কারণ তাদেরকে স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছ আল্লাহর আমানতের সাথে আল্লাহর আমানতের সাথে মানে আল্লাহ এই আমানত जाइज करबुल कर प्रस्ताव पेश कर लगे मेटर दिल्ली कबुल करलम कथाते ही अपन जो हालाल हलो आल्ला हलाल ना कर हाल हईत कलाल हईतना আল্লাহ আল্লাহের আমানতের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করেছো ফরুজ আহ এবং আল্লাহর ক্যালেমার মাধ্যমে এইজাব কবুলের মাধ্যমেই তোমরা তাদের লজ্জা স্তানকে হালাল করেছ ফাস্তাউসু ফিহিনা খায়রা সুতরাং নারীদের ক্ষেত্রে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো ইস্তাউসু মানে ওসিয়ত তলব করো অর্থাৎ রসুল্লাহ ওসিয়তগুলি তোমরা গ্রহণ করো নিয়ে নাম یہ آلونا شی کر اللہ پاک رب الدو کے قرآن بہاد انیبن جاپنے تفک دان کراکی کرکنے اللہ پاک جان برکودان کرل مل پاک برکودان کراک برکودان کراکل کے جانات پتے تھکار تفک دان کرسل اللہ نبینا محمد علی اصحب اجمیر